আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সায়িআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা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 ق الله الذي تَساءلونَ به والأَرْح مإ الله كان عليهيك قيبا أيه الذي نَ آمَنُاتق الله وَقولوا قَلا سديد يح لكم عم لكم وَجبُ في لكم ُنوبَك وَمان يطيعِ الله وَرسُ له فقد فاز فَزًا ظم أ بعد فإنَّ قير الحديثِ كتاب الله وَير الحد هدي مححمَّدٍ صلى الله عليه ووسلمم واشرر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله িল্লা যাবতীয় প্রশংসা গুণাগুন হামদুল সনা আল্লাহ রব আলমীর জন্য যে আল্লাহ সব আল না সমস্ত রাস্তা সমস্ত পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন তার অহের মাধ্যমে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর শতকুটি সালাম ও শান্তির দ্বারা বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের ওপর যে রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম করআর প্রতিটি আহকাম বিধিবিধান তিনি তাফসির করে প্র্যাকটিক্যালে বাস্তবে তিনি देखे दिए कल्याण एम को पथ बाकी जहाँ हमें बतले दिन अकल्याण जत पद छो सब सम्पर्के सतर्क सवधान कर रसुल सल संक्षिप्त सालाम पीछ करी आल्हम सल्लाह आल आल्ला उपस्थिति अनेक दिन पर आबादे संक्षिप्त मुल्क এই সাক্ষাতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে এই প্রবাসের বুকে শতব্যস্ততার মধ্যে হলেও দুনিয়ার কাজকর্ম নিজের স্বার্থ নিজের কিছু চাহিদা সব কিছুকে আপনারা বিসর্জন দিয়ে আল্লাহর দিনকে শিক্ষার জন্য দিনই কথা শোনার জন্য এবং অবশ্যই শোনার পরে আমল করবে এরকম সৎ নিয়ত নিয়ে আপনারা এসেছেন যে এখানে বসেছেন আল্লাহ সোভান করেন রহমান এ মাহফিল এল্লা সোভানের কবুল করেন রহমান আমি আসলে কি বলবো আমার ডানে একজন শাহিখ মুহতারম শাহী রয়েছেন সামনের আরেকজন শাহ তারপরও মাঝে মধ্যে ছোট ভাই হিসেবে ভালোবাসেন আপনারা ভালোবাসেন এই ডাকেন আসি। নয়লে আমরা আপনাদেরকে কোনো খোরাক দেব বা এরকম মিলিমির যোগ্যতা আমাদের মধ্যে নাই আমাদের ইল্লাহাব তবে বড়দের কাছ থেকে যা শুনি কোরআনের কথা রাসুল্লাহামের হাদিসের কথা ওগুলি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি নিজের মন করা কথা বলি না সাধারণত জানেন আর ঠান্ডার কারণে গলার বয়সও বুঝতে পারতেছেন অত সুবিধা না তো যা হোক আমি শুরুতে আপনাদের সামনে যে আয়াতিমা করব তো ফিকিবি আল্লাহি তবাকালু ও ইহি অনীব প্রিয় ভাই বন্ধুগণ আমরা অনেকে বাবা হয়েছি তাই না সন্তান সন্ততির বাবা হয়েছি অনেকে হবেন অনেকে হওয়ার পথে তো বাবা হিসাবে সন্তানের কি সন্তানের প্রতি কি কর্তব্য কি করণীয় সেটা আল্লাহ সবাহতালা চোদ্দোশো বছর আগে একটি সরায় কয়েকটি আয়াতের মাধ্যমে আল্লাহ রবাহ আলমিনা আমাদের জন্য উপমা পেশ করেছেন আমাদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন আর এর আগে চোদ্দশো বছর নয় বরং লোকমান আলহি সালাতলাম লোকমান আল্লাহ সাল্লাতু সালাম। তার জমানাটা হচ্ছে যদিও মতভেদ থাকতে পারে ব্যাপারে কিন্তু অনেক বছর আগে এক কথা কয়েক হাজার বছর আগে মোসা আলাহামের জমানার আগে পরে হবে আর লোকমান আল্লাহাম সম্পর্কে মতভেদ রয়েছে যে তিনি নবী ছিলেন না রজল উন্ আলেহ নিক্কার ব্যক্তি ছিলেন মতভেদ রয়েছেন কেউ বলেছেন যে তিনি নবী ছিলেন আবার কেউ বলেছেন যে না তিনি নবী ছিলেন না তিনি আব্দুল সো আলেহ র ছিলেন সে যাই হোক দুটুর যে কোনো একটা হবে কিন্তু আসল কথা হচ্ছে যে রো লুকমান আলাইসালাম সম্পর্কে আমরা যতটুকু বর্ণনা পাই তাফসিরের কিতাবের দিতে তিনি শারীরিক গঠনের দিক থেকে ছিলেন একজন কালো মানুষ কী ধরনের মানুষ সুশ্রী সুন্দর না কালো কালো মানুষ এবং বেটে খাটো এক কথায় চেহারা অত সুন্দর ছিল না চেহারা সুশ্রী ব্যক্তি ছিলেন না কিন্তু সেই লুকমান আলহ সাল সাল্লামের নাম কোরআন একমে একটি আয়াতে নয় বরং তার নামে একটি স্বতন্ত্র সোরানাজিল হয়েছে তিনি কী এমন কাজ করেছিলেন কি এমন দায়িত্ব পালন করেছিলেন যার কারণে আল্লাহ সব তালা তার নামকে সোনার হরফে কোরআন একিমে স্থান দিয়েছেন একটি ছোরার নামে তার নামকে নামকরণ করেছেন একটা সোরাকে তার নামে নামকরণ করেছেন আল্লাহ সবাহ তালা এবং কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলিমদের জন্য তার এই নসিহত উপদেশবাণী তিনি যা তার সন্তানকে করেছিলেন আদরের ছেলেকে করেছিলেন সেই নসিহত নসিহতবাণী আমাদের জন্য চিরস্মরণীয় এবং বরণীয় এখান থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারি খুবই ক্লিয়ার আল্লাহ কাছে চেহারার কোন দাম আছে বলেন দেখবেন খুবই সুশ্রী সুন্দর সুঠাম দেহের অধিকারী একেবারে নূরানী চেহারা যেটাকে বলা হয় তাই না আর পাশাপাশি ধরে নেন একজন আফ্রিকার কালো নিগ্রো নাক চাপটা দেখতে একেবারে অসন্তর একবার যদি চোখ যায় তো দ্বিতীয়বার তাকে মন চায় না এই দুজনকে ফাঁসাফা দাঁড় দাঁড় করান দাঁড় করিয়ে ইমান ইসলামের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার মাপকাঠিতে দুজনকে আপনি তুলনা করেন যেই ব্যক্তি সুন্দর ওই ব্যক্তি হয়তো আল্লাহদ্রোহী আল্লাহর দুশ্মন আল্লাহর বন্ধু নয় পক্ষান্তরে কালো নিগ্রো হাবসি সে আল্লাহওয়াল্লাহ পরহেজগার আল্লাহর কাছ থেকে বেশি প্রিয় এ কালো লোকটি তাই না এই তোমাদের দেহের অবয়ব সুঠাম দেহ এদিকে এদিকে আল্লাহ রব আল তাকান না মানে এগুলির মূল আল্লাহর কাছে নেই বলা আখিনুরু দুরাহিকুম বরং আল্লাহ সব তাল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাল্লাহ দেখেন কারন্তরটা কত ভালো কার অন্তরটা কত পরিশুদ্ধ কারন্তরটা ইমানে ভরপুর কার অন্তরটা তাকুয়া ইমান এবং তাহিদে ভরপুর এবং কলুষমুক্ত শির বিদাত এবং পাপাচার থেকে এটা আল্লাহ দেখেন কারন্তরটা আল্লাহ অভিমুখী মুনিব ইলাল্লাহ। আল্লাহ রব্লা আলমীর অন্তরের দিকে দেখেন এই জন্য বেলাল রাজি আল্লাহ তালের মতো একজন হাফসি কৃত দাস যার জীবনের অধিকাংশ সময় দাসত্বের জীবনে তিনি বন্দী ছিলেন জালেম কাফের ঘরে সেই বেলাল রাজে আল্লাহ ইমান ইসলামের বদৌলতে আল্লাহ সোহান্ন তালা তাকে এতই তিনি আল্লাহ সোহানা এতই মর্যাদা দিলেন তাকে যে রাসুল্ল আসলামের ডানহাট মানে আবু বকর রমর ওসমান এদের ব্যতীত তাদের মর্যাদা তো আলাদা কিন্তু রাসুল্লা স্পেশাল কি করতে হবে না সব কিছু দেখা করতে নিয়ে আসুকাকে বেলাল বেলাল বেলাল অথচ রাসুল রাসুল্লাহ রক্তের কোন সম্পর্ক ছিল বেলালের গোষ্ঠীর ছিল কোথায় আসে হাবাসার কিন্তু বেলালের ইমান তাকোয়া তার অন্তরে পরিপূর্ণ ছিল এই ইমান ইসলামের ভিত্তিতে তা কয়ার ভিত্তিতে আল্লাহ সোহান তার প্রিয় হাবিবের সহচর বা সঙ্গীত হিসেবে সাহায্য দিয়েছিলেন তাকে রব্ অনুরূপ লোকমান আল্লাহ ইসলামের কথা বললাম যে তিনি সু দেখতেছিলেন না সুন্দর দেখতেছিলেন না মানে বিশ্রী দেখতে যেমন টিভি মানে বাহ্যিকভাবে কিন্তু আল্লাহ সোহানার কাছে এতই মাহ হবু বা এতই প্রিয় তার নামে একটি সোরা নাজিল করেছেন এবং তার তিনি তার সন্তানকে আর এখানে ধারাবাহিক ভাবে এই নসিহত বাণী থেকে বা উপদেশমালা থেকে আমাদের শিক্ষা কি সেটাই হচ্ছে আজকের প্রতিবাদ বিষয়বস্তু আপনি আপনার ছেলে জন্মে দিয়েছেন আপনার ছেলে জন্য আপনি খুব চিন্তা ফিকির করেন যে তাদেরকে আপনি ইংলিশ মিডিয়ামে একটু পড়াবেন তাদেরকে বড় বড় বড় বড় ডিগ্রি লাভ করাবেন বড় বড় তারা গ্র্যাজুয়েট ব্যক্তি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আর যত কত কিছু রয়েছে সব বানাবেন আর এক কথায় দুনিয়ার দিক থেকে আপনি তাদেরকে কোনো অভাবে ডাকবেন না শুধু এতটুকুই মানে দুনিয়ার চিন্তা আপনি আপনার দায়িত্ব পালন করলেন কখনো না কখনো না যতক্ষণ পর্যন্ত লোকমান আল্লাহ সাল্লা সাল্লাম তার বেটাকে সম্বোধন করে প্রতি দায়িত্ব পালন করলাম না করব না হবে না দায়িত্ব পালন হবে না রাসুল্লাহ সাল্লা হাদিস অনেকবারই শুনেছেন এখন হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার শোনা হবে বাবামার মার ভূমিকা কীরকম হওয়া উচিত আর বাবামার মার দায়িত্বে যদি তারা অবহেলা করে থাকে হ্যাঁ দায়িত্বে যদি তারা ব্যর্থ হয়ে থাকে ছেলেমেয়ের প্রতি তাহলে তার পরিণতিটা কেমন হবে নবিসালু আসলামের সাথে করেছেন ছবি বুকের হাদিসে যে কুল্লু মৌনউদ্দিন ইউলাদু আল আল আল ফিতরা সমস্ত নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে আলাল ফিতরা ফিতরাটি ধর্মের উপর মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে কিসের ওপরে নিহি আর যদি বাবা মা নাচারা হয়ে থাকে খ্রিস্টান হয়ে থাকে তাহলে ইউ তাকে খ্রিস্টান বানিয়ে দেয় চার্চে নিয়ে যায় গির্জায় নিয়ে যায় আউ ইমা আর বাবা মা যদি আগুন পূজারী হয় অগ্নি পূজারী উপা তাহলে বাবা মা ছেলে সন্তানকে কি বানিয়ে দেয় বানিয়ে দেয় হ্যাঁ শিয়ারা ফিজি হলে শিয়ারা ফিজি বানিয়ে দেয় যা ইচ্ছা তাই তাহলে আমি আপনি মুসলিম আলহামদুলিল্লাহ তো মুসলিম তো এমন কোন উত্তরাধিকারী বা ওয়ারিসের মতো কোনো সম্পত্তি না যায় আপনি কাজ করেন আর না করেন বাপদাদার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন তা নষ্ট হবে না বা কেউ কেড়ে নিতে পারবে না বিষয়টা তো এমন না ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা বা মুসলিমের খাসলত এমন একটা বিষয় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ইসলামের উপর ঠিক আছে কিন্তু এটা যখন এই সন্তানটা যখন ধীরে ধীরে বড়ো হবে তখন তাকে ইসলাম শিখাতে হবে না শেখাতে হবে না এই ছেলেটাকে পাশ এক পাশে রাখেন যে মুসলিম জন্ম গ্রহণ করলো আর তাকে কিছুই শেখানো হলো না শুরুতে কালেমা তাহিদ কালেমা আল্লাহর প্রতি ইমান ইসলাম কিছুই শিখানো হলো না এই করতে করতে দশ বারো বছর হয়ে গেল একটা হিন্দুর ছেলে কেনেন পাশাপাশি একটা হিন্দুর ছেলে নেন ও বড় হয়ে উঠতেছে দশ বারো বছর পর্যন্ত কিছু শেখানো হলো না আচ্ছা বলুন এই মুসলিম দশ বারো বছরের ছেলে আর এই হিন্দুর ছেলে কোনো পার্থক্য থাকবে জ্ঞানের দিক থেকে কোনো পার্থক্য থাকবে তাহলে আপনি কিছুই যদি না শিখান তাকে ইমান ইসলাম তারপরে ইসলামী আকে তারপরে ইসলামের বিধিবিধান না আর আপনি দাবি করে বসলেন আর ওরা হচ্ছে হিন্দু কাপের আমরা জানতে যাবো ওরা নামে যাবে এরকম ধারণা এরকম বিশ্বাস বা এরকম দাবি মিথ্যা না নামে নিরাশা না এবার আসুন এতগুলি কথা এই বললাম যে আমাদের একটা দায়িত্ব বোধ আছে প্রত্যেকে বাবা হয়েছি হবো ইনশাআল্লাহ হওয়ার পথে আর ছেলেমেয়ের প্রতি বলবো না যে দরদ নাই দরদ যথেষ্ট আছে কিন্তু মায়া মমতা প্রকাশের ক্ষেত্রে বা তাদের হিতাকাঙ্ক্ষী যে তাদের যে কল্যাণকামী এই ক্ষেত্রে আমরা ভ্রান্ত অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে ভুল পথের অনুসরণ করে থাকি ছেলেমেয়ের ভালো চাই কিন্তু ভালো চাওয়ার পরে তাদেরকে সঠিক পথে না দিয়ে তাদেরকে বিপদগামী পথে ছেড়ে দিলাম শুধু দুনিয়া শিক্ষা দিলাম দুনিয়া শেখার জন্য সায়েন্স টেকনোলজি যে পথে উপার্জন হবে মাল আসবে টাকা বসে আসবে সেটা শিক্ষার জন্য জীবনের সব ত্যাগ করলাম কিন্তু ইসলাম শিক্ষার জন্য বিন্দু মাত্র কোনো দিলাম না। কিছু ব্যয় করলাম না তাহলে আপনি দায়িত্ব পালন করলেন যথাযথ বলেছেন আলা আলু কুমুর সাবধান জেনে রেখো শুনে রাখো তোমরা প্রত্যেকে রাখাল তোমরা প্রত্যেকেই রাখাল এ শাব্দিক অর্থ আর প্রত্যেকেই মাস উল হবে জিজ্ঞাসিত হবে আল্লাহ তারা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন হিসাব নেবেন তোমাদের দায়িত্ব সম্পর্কে কি দায়িত্ব পালন করেছিল আপনার নিজের দেহের মধ্যে যা কিছু রয়েছে এবং আপনার নিজের ব্যতীত আপনার স্ত্রী ছেলে মেয়ে সমান অর্থ তো জানিনা অনেকে এই জন্য বুঝি না ইন্না লিল্লা আমরা আল্লাহ আমরা কার আল্লাহ হিরোয়াবর্তন কারণ তো আল্লা সুবাহনতলা কোরআনের কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে বলেছেন না তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ বালা মুসিবত বালা মুসিবত তখনই হবে যখন এগুলি জাহান্নামে যাওয়ার কারণ হবে আর পরীক্ষা যদি পাস করতে চান তাহলে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে একজন বাবা তার পরিবারের কি দায়িত্বশীল একজন বাবা পরিবারের দায়িত্বশীল রাখাল অনুরূপ এভাবে আপনি উপরে যারা নেতৃত্বে রয়েছে সমাজ নেতৃত্বে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে তারা রয়েছে যে যত বড় নেতা যে যত বড় দায়িত্বশীল তার হিসাব তত বড় কিনা নেতা হয়ে খুশি হয় না এত আমার ফুর্তির কোনো ই নাই সুযোগই নাই আজকাল মানুষ এটাকে একটা ই হিসেবে গ্রহণ করছে আর এখন নেতৃত্বের জন্য মানুষ প্রার্থী হয় কি হয় প্রার্থী পদপ্রার্থী খ্যাতমত করার সুযোগ দিন খ্যাতমত করার সুযোগ দিন না চুরি করার সুযোগ দিন আল্লাহ হেদায়ত করেন আমাদের নেতাদেরকে আল্লাহ হেদায়ত করেন আসুন মূল আলোচনা আর যখন লোকমান বললেন লিবিনীহি তার ছেলেকে সম্বোধন করে ইয়াবু নাই হে বৎস হে আদরের সন্তান আরবিতে বোনাইয়া বলে যে ডাক দেওয়া হয় বোনাইয়া বোনাইয়া মেয়েকে বোনাইয়াতি বলা হয় আর ছেলেকে বোনাইয়া বলে ডাক এটা হচ্ছে অত্যন্ত আদরের ডাক হে আমার আদরের সন্তান হ্যাঁ আমার বৎস হে আমার কলিজার টুকরা কত সুন্দর করে তাহলে আপনার ছেলেকে ছোট ছেলেকে মেয়েকে যখন কোনো বিষয়ে আপনি উপদেশ দিবেন বা কোন জিনিস থেকে নিষেধ করবেন প্রথমে তার মনকে আকৃষ্ট করতে হবে কিনা বাবা এদিকে স মা শোনো কথা এখানে কি সেই ভঙ্গিমা সেই ধরনটা শিক্ষা দেওয়া হয়েছে হে আমার আদর সন্তান আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে কোন অবস্থাতে সিরিক করোনা আর হাদিস শুরুতেই কোন নবী সালাম সাথে মহান আল্লাহর সাথে শরিক করোনা যদিও তোমাকে টুকরা টুকরে করে হত্যা করে দেওয়া হয় আউ হর আগুনে জালিয়ে করে দেওয়া হয় তারপরেও শরীর করোনা এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ দরজা তবে কেউ যদি যান বাঁচানোর জন্য মুখ থেকে বাহ্যিকভাবে কুফুরি কথা উচ্চারণ করে আর অন্তরে ইমান ওটাল থাকে এই জন্য আল্লাহ ধরবেন না মুসি এই উম্মতে মুসলিমার জন্য শুধু এটা ছাড় কোরআন আল্লাহ বলেছেন যে তবে যার ইমান ভিতরে পরিপূর্ণ আছে তবে যান বাঁচানোর জন্য মুখ থেকে বাহ্যিকভাবে বলে নিল কুফুরি কথা আল্লাহ তাকে ধরবেন না কিন্তু এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ দরজা নবীস ইসলাম যেটা বলেছেন যে সর্বোচ্চ দরজা ইমানের যে আপনি কোনো অবস্থাতে সিরিপ করবেন না যদি আপনাকে হত্যা করে দেওয়া হয় যদি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় সবচাইতে বড় জুলুম এর চাইতে বড় জুলুম বড় অত্যাচার আর পৃথিবীতে নেই এখন সির কি এই জিনিস তো আমাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে নিয়মিত দার্সে বসেন শোনেন মাসাই আলোচনা তারা আলহামদুলিল্লাহ শিখে নিয়েছেন কিন্তু জাতির অধিকাংশ মানুষ শিরিক সম্পর্কে অজ্ঞ ওকে ফাল নয় এই মুসলিমদের সমাজে সির্কের ঘন কটা আকরা আখড়া আকরা আখড়া যেই সির্কের আখড়া ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলিম সমাজে রয়েছে হিন্দুরা পর্যন্ত লজ্জা পাবে এই দেখে ঠিক কিনা আল্লা সারা গায় রাসনা কবর পূজা মাজার পূজা হ্যাঁ দর্গা পূজা খানকা পূজা পীর পূজা ব্যক্তি পূজা জীবিত মৃত মুসলিমরা করে না আল্লাহর নৈকট্য মহান আল্লাহর সাথে কোনো না। আমরা ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে তারপর একটু ট্রাস দিয়ে যায় হিমস দিয়ে যাই অনেক নতুন হয়ে আছেন মহান মহান আল্লাহর সাথে বান্দা যে শিরিক করে থাকে চারটি ক্ষেত্রে করে থাকে কয়টি এবং সেগুলি প্র্যাকটিক্যাল আমরা দেখতেছি সমাজে এক নম্বর সিরিক বিজ্জাত ফিজাতিল্লা আল্লাহর সত্তার সাথে সেটা আল্লাহর কোথায় রয়েছে বয়ানে তাদের কথাবার্তায় তাদের শের সায় লিখন তারা দাবি করতেছে যে যিনি সুফি সাধক যিনি আল্লাহ যিনি গবুস কুতুবের দরজায় বসে গেছেন আল্লাহ তার মধ্যে অবতরণ করেন তাহলে আল্লাহ তার মধ্যে অবতরণ করেন এই ঘটনা তাদের ওয়াজও পাবেন আর বই পুস্তকেও পাবেন এই জন্য হকানি বলেন আর ভণ্ড বলেন যত প্রকারের প্রত্যেকেই এই দাবি করে যে হুসাইন মানসুর হাল্লাজ পার্সিয়ান পার্শ্ব লোক সে আল্লাহর সবচাইতে বড় বলি ছিল দাবি করে না করে না বাংলাদেশের দেওবন্দী হজুরদের বড় মুখপত্র অলিপুরি সাহেব তার অনেক ওয়াজ শুনবেন আপনারা প্রত্যেকটা ওয়াজের মধ্যে হুসাইন মনসুর হাল্লাজকে বলতেছে সবচেয়েতে বড় বলি ছিলেন তিনি কী জন্য তিনি আনাল হক বলতে পেরেছিলেন কি বলেছিলেন আনাল হক আইনাল হক না আনাল হক আনা মানে আমি আর হক মানে আল্লাহ সহ আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম আল্লাহর একটি নাম হচ্ছে হক আনাল হক মানে আমি আল্লাহ বা আমি খোদা তারা খোদা বলে সে যাই হোক খোদা বলে কাকে বোঝায় আল্লাহ বোঝায় আনাল হক দাবি করেছিল বলে সে আল্লাহর সবচেয়ে বড় ওলি কি জন্য সে নিজের দিকে চেয়ে বলে নাই আল্লাহর দিকে চেয়ে বলেছিল তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকেছিল এই জন্য সে আল্লাহর সবচেয়ে বড় অলি মনসুর হাল্লাজের অন্তরে কি আছে না আছে সেটা আপনারা কিভাবে জানলেন অলিপুরি সাহেব কীভাবে জানলেন আর দেবন্দি হুজুর কিভাবে জানলেন অন্তর অন্তর্জামিত আল্লাহর বল আল আমিন আর ফেরাউন আল্লাহ আনাল হক বলেছিল আনার রব্বকুমুল্লা আলা বলেছিল এই জন্য ফেরাউন হচ্ছে আল্লাহর দুঃশ্মন কুক ক্যা তো কাফের। হেলে হুল ইতিহাদ হুল ইতিহাদ হাল্লা হুল্লু মানে অবতরণ করা অবতরণ করা নেমে আসা তারপর এতেহাদ মানে মিশে যাওয়া একাকার হয়ে যাওয়া বান্দা এবং আব্দ এবং মাহবুদ একাকার হয়ে যাওয়া যেমন পানির সাথে চিনি অথবা লমনকে মিক্স করে দিলেন এখন বলা যাবে না এটাই মানি এটাই চিনি একাকার হয়ে আলাদা একটা জিনিস শরবত হয়ে গেছে তো তাদের দৃষ্টিতে তাদের আকিদায় ধ্যান ধারণায় সুফিবাদের ধ্যান ধারণায় আল্লাহ রব আলাম বিশেষ বিশেষ বান্ধার মধ্যে অবতরণ করেন তখন সে আনাল হক নিজেকে দাবি করে তখন দৃষ্টি যেদিকে যায় সেদিকে শুধু আল্লাহ টুর দেখে নামুদাহ নামুদাহ আর এটা যদি ইসলামে আকিদা বিশ্বাস হতো তাহলে সর্বোত্তম নবী সাল্লাহামের হকদার ছিলেন কিনা নবী সাল্লা সাল্লাম এই দাবি করতে পারতেন যে আনাল হক নবী সাল্লাহ আল্লাহাম তো কখনো এই দাবি করেননি বরং এর থেকে বহু বহু দূরে তারা ছিলেন উল্টা দিকে ছিলেন কোন সাহাবি আবু বকর ওমর ওসমান এবং ইমামা বহানি আহমী যত ইমাই মুসাহিদিন রয়েছে সালফে সালহীন যারা রয়েছেন তারা জীবনে কেউ দাবি করেছে আনাল হক এই জিন্দিক মোরতাদ হোসাইন মানসুর হালে আনাল হক দাবি করার কারণে সমকালীন শাসক নাক শাসক তিনি এই জিন্দিককে কতল করেছিলেন কুফুরি কুফুরির কারণে এবং পুফুরি ফটোয়া দেওয়ার কারণে সবাই কুপুরি ফটোয়া দিয়েছিল ওলামাই গ্রামগঞ্জ যে অক্কমত তার পোষণ করেছেন যে কাফের হয়ে গেছে এই কথা বলার কারণে তাকে কাফের হিসেবে তাকে জবাই করা হয়েছিল আর আমাদের যারা আহলে সন্ন্যতাল জামাতের একটা দল বেরলবিদের কথা বাদ দেন যারা কবর ফজারে মাজারপজারে মাঝভাণ্ডারি এদেরকে আপনারা চিনেন তাই না এদের ভণ্ডামি আপনারা সবাই চিনেন দেওয়ানবাগীর ভণ্ডামি কে না চিনেন কে না বোঝে একমাত্র নাদান ছাড়া একেবারে ইনসানের দরজায় থাকে পরে না এরকম লোক ছাড়া আর কেউ ধোকার মধ্যে পড়বে না দেওয়ানবাগি বা আটরসী মাঝ ভাণ্ডারি এদের মন্ডামি থেকে কিন্তু যারা নিজেদের হক্কানি দাবি করে তাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ অবতরণ করেন আল্লাহর জাতের সাথে মিশে যেতে পারে চরণাই ফিরের কিতাবের মধ্যে এই কিচ্ছে রয়েছে ওই পাগল একটা মোরাকাবার মাধ্যমে কোথায় পোষাইল আরো সেপর পৌঁছে গিয়ে আল্লাহর সাথে একাকার হয়ে গেল নাম তুবিল্লা হক্কানি ফির কথাই বলি এগুলি কথা হক্কানি ফিরতে দূরের কথা কোনো মুসলিম যদি এই টেকাত রাখে যে আল্লাহর জাত আল্লাহর সত্তা কোনো মাখলুকের সাথে মিশে যেতে পারে মিশে একাকার হয়ে যেতে পারে তাহলে সারা জীবন যদি শেষদায় পরে থাকে এই বান্না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মুস্টে কাফের বেঈমান ইমানই নাই ওর সে যে কেউ হোক না কেন তো আল্লাহর সাথে মানুষ যে সিরিক করে থাকে তার এক নম্বরে হচ্ছে এটা যে আল্লাহর জাতের সাথে শিরিক করা যেইটা মক্কার মুশ্রেকরা কখনো করে নাই এবং এখন বর্তমানে পত্তুলিক মুশ্রেক যারা রয়েছে উপমহাদেশে মূর্তি পূজারী এদের মধ্যে এই সিরিকে আছে এরা বলে যে ভগবানের অবতরণ হয়েছে রামের মধ্যে ভগবানের অবতরণ হয়েছে কৃষ্ণের মধ্যে এজন্য জন্য তারা এগুলি পূজা করে তারা অবতরণে বিশ্বাসী এই অবতরণই হচ্ছে হলুলের আকিদা আর বিতেটাই হচ্ছে হলুল দুই নাম্বার। রবের সাথে সিরিক আল্লাহ সহ সাথে সির করে থাকে মানুষ দুই নম্বর যে দিকটি রয়েছে তা হচ্ছে আল্লাহ রে সিরিপ কিসের আল্লাহ রেখ আল্লাহ যে প্রভু আল্লাহ রক ভাবে সৃষ্টিকর্তা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত কর্ম এককভাবে কে করেন না আল্লাহ রুবুল আলমিনের কোন সহযোগী রয়েছে লাতা হবল মানাত ইয়া নাসর যাদের পূজা আগের দিনের মুশ্রেকরা করত এরা শরিক রয়েছে তো বর্তমানে যারা গোস কুতুব রয়েছে আব্দুল জিলানি তারপর আপনার রবু বিয়াত এই রবু বিয়াতে মক্কার মুশ্রেকরা সিরিক করত না আল্লাহ তাদের নেচার তাদের চরিত্র এভাবে বলে দিয়েছেন ওলা ইনসা আল তাহুম জিজ্ঞাসা করেন মানা খাসমাল তারা উত্তর দেবে আল্লাহ রুবুল্লা এবং চক্ষু করলেন মালিককে তারা বলবে আল্লাহ রুবুল্লাহ আলমিন এক কথায় তারা রুব সাথে কোন আল্লাহ রুবুয়ে সাথে কাউকে শরিক করতো না তারা শরিক করতো উলুহিয়ত ইবাদতে কিসে ইবাদতে ইবাদতে শরিক করত। তো মানব বান্দা যে আল্লাহর সাথে সিঁড়ি করে থাকে দুই নম্বর যেটা বললাম যে রবু বিয়েতে আল্লাহ রবু বিয়েতে সিঁড়ি করে থাকে তিন নম্বর আল্লাহর উলুহিয়াতে আল্লাহর ইবাদতের পুরাটাই অথবা ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে দিয়ে থাকে এভাবে সিরিপ করে থাকে মানুষ ছলাটটা বললেন আল্লাহর জন্য ছলাটটা কার জন্য আল্লাহর জন্য তো ছলাথের মধ্যে অনেক কাজকর্ম রয়েছে তাই না সেজদা রয়েছে সবচেয়েতেই সলাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহরবুল্লা আলমিনের নৈকট্য অর্জনের সবচাইতে বড় ভঙ্গিমা সেটা হচ্ছে সেজদা সেই সেজদা রুকু তারপরে নিরবে কিয়াম এগুলি সব হচ্ছে ছলাতে অন্তর্ভুক্ত তাই না এগুলি আল্লাহ আর কারোর উদ্দেশ্যে করাটাই হচ্ছে সিরিখ সিরিকফিল ইবাদা ইবাদাতে আল্লাহর সাথে শরিক করা অন্যরূপ অন্তরের ইবাদত রয়েছে অন্তরের ইবাদত রয়েছে অন্তরের ইবাদত হচ্ছে তাওয়াকল তাওয়াকল মানে আল্লাহর উপর ভরসা করা আল খোফ ভয় করা আল খসিয়া খসিয়াও মানে ভয় একটু ভালোবাসার সাথে মানে গভীর ভালোবাসার সাথে ভয় ইনাবা আল্লা দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ দিকে ঝোঁকা যে অন্তরে যে বাদত রয়েছে এগুলি কাকে দিতে হবে একমাত্র আল্লাহকে তো এগুলিতে যদি কাউকে শরীর করা হয় তাহলে সে আল্লাহ আল্লাহর ইবাদ করল এগুলি কিন্তু বুঝতে হবে কেননা পীর সাহেব বলতেছেন যে যখন পীর সাহেবের দেয়া এই জিগিরাজগার আপনারা করবেন তখন দেখবেন আপনার অন্তর পীরের দরবারের দিকে দৌড়াচ্ছে কার দরবারে পীরের দরবারের দিকে দৌড়াচ্ছে মরিদের অন্তর আল্লা বলেছেন তো আল্লাহর ইবাদতে কাউ কি শরিক করা যাবে না কেউ যদি ইবাদতের গোটা অথবা কোন অংশ দিয়ে দিল তাহলে সে আল্লাহর ইবাদতরি করল আল্লাহ করেছেন আপনি বলুন নিঃসন্দেহ আমার সলা আমার নামাজ ওয়ানুসুখি আমার জবাই কোরবানি করা ও মাহিয়ায় ওয়ামাতি আমার পৃথিবীতে জীবিত থাকা এবং মৃত্যুবরণ করা লীলা জগৎ সমূহের প্রতি বালক একমাত্র আল্লাহ রব আলের জন্য জন্য কারণ আল্লাহ কোনো অংশ নাই যেমন রবু ভুইয়াতে নাই অনুরপুল হুইয়াতে নাই অনুরূপ আসমাউ সিফাতেও নাই তো এই চারটি দিক দিয়ে রবের সাথে মানুষ শিরিক করে থাকে আর শিরিক করলে তার পরিণতি কি আপনারা জানেন তাই না নিম্ন পর্যায়ের গোনা ফিরো আল্লাহ ক্ষমা করবেন সবাই কেনা লিমাইয়সা আল্লাহ যাকে চাবেন তাকে ক্ষমা করবেন তাহলে এই কথা কেন যেন মনে না করি যে সিরিক তো করি না আমি অন্যান্য পাপ করলাম না কাকে ক্ষমা করবেন সব পাপ থেকে বাঁচতে হবে বিশেষ করে সিরিক থেকে বাঁচতে হবে বিশেষ করে সিরিক থেকে বাঁচতে হবে আফসোস ইসলামী দলের কিছু ভাইদের কর্মকাণ্ড দেখে তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরাও দোয়া করি আল্লাহ তোভিগান করুন আল্লাহ আমি কিন্তু পথ ও পদ্ধতি তো রাষ্ট্রের কাছ থেকে নিতে হবে তাই না আপনি জনসমর্থন আদায় করার জন্য আপনার ভোট আদায় করার জন্য আপনি সবাইকে খুশি রাখবেন আর সবার ধর্ম বা সবার সমস্ত ধর্মের অনুসারীদের ধর্মের অনুষ্ঠানে কি আপনি উপস্থিত হবেন সেখানে প্রসাদ খাবেন ফুলের মালা আবেন বাহ আনবেন এই আবার কোন ইসলাম নে ভাই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ইসলামী দলের ব্যানারে পাওয়া যায় উপলক্ষে পুরা দেশবাসীকে নোয়াখালীবাসীকে কুমিল্লা চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা ইসলামী দলের পক্ষ থেকে এটা ইসলাম অমুসলিমদের ইসলাম সারা যত ধর্ম সব হচ্ছে বাড়াতেন তাদের কোন ধর্মী অনুষ্ঠানে তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের ধর্মকে সমর্থন করা কি না। আপনি যাদেরকে ভালোবাসেন অথচ আবাদা ওখানে তুমি দাঁড়াবেও না হ্যাঁ আর আমরা শুভেচ্ছা জানাই পূজা উপলক্ষে ধর্ম যার যার সবার শুধু আওয়ামী লীগ বিএনপি বলে ই হয়ে যায় অপরাধ হয়ে যায় আর ইসলামের নাম দিয়ে আপনি শারদীয় শুভেচ্ছা এতে কোনো দোষ হয় না আপনার তাই না এরকম দ্বিমুখী নীতি কেন ভাই দুই দিকে ঠিক রাখেন মূলত এরা ইসলাম আসল ইসলাম বুঝে নাই বুঝে নাই কিছু লোক আছে নাই অধিকাংশ বুঝে না আর অল্প যারা বুঝে বুঝেও না বোঝার মান করে স্বার্থে যারা সিরিক করে আল্লাহর সাথে আল্লাহর জাতের সাথে আল্লাহ রুয়েতে আল্লাহ রুহিয়াতে আল্লাহর ইবাদতে আল্লাহ রাসমা উ আল্লা রবাহিন্নাতকে হারাম করে দেবেন অর্থ জাহ্নাত কাদের জন্য মুমিন মুসলিমদের জন্য আল্লাহ তালা জান্নাত আছেন তাহলে যাদের জন্য জান্নাত হারাম করবেন তাদের অবস্থান কোথায় হবে অন্য আর এই জালেম সবচেয়ে সেদিন কোন সাহায্যকারী থাকবে না কেন অন্য আয় রয়েছে যে সমস্ত মুশরেক যে যার উপাসনা করতো বাতিল মাবুদ সবাইকে সামনে উপস্থিত করা হবে যে তোমরা এদের পূজা করছো যার যার মাহবুদ নিয়ে ভাগ মাবুদ যারা আছে বাতিল মাবুদ। বাবু বসো বসো বসে যাও বাতিল মাবুত যারা রয়েছে না তাদের সাথে বাতিল মাবুতগুলি সম্পর্ক করবে এই অনুসারীদের থেকে এই বাততকারীদের থেকে সম্পর্ক করে চলে যাবে প্রিয় ভাই বন্ধুক তো লোকমালাম তার ছেলেকে প্রথমে যে নিয়ত করলেন এটা কি হ্যাঁ না বোধক না বোধক আপনারা অনেকে অন্যদিকে মনোযোগ দিচ্ছেন আলোচনার দিকে মনোযোগী হন সর্বম লোকাল ইসলাম তার ছেলেকে নেগেটিভ মানে করোনা নিষেধ করলেন সবচাইতে বড় জুলুম থেকে বড় পাপ থেকে না মানুষ লাভ যদি নাও করতে না পুঁজি বাঁচানোর ঠিক কিনা যে কোনো ভালো ব্যবসায়ী যার একটু বুদ্ধি আছে সে চিন্তা করবে যে লাভ আবার না হোক কম পক্ষে পুঁজিটা টিকুক তো কম পক্ষে পুঁজি হচ্ছে আপনার ইমান ইসলাম তাদের নষ্ট না হয় তাই ছেলেকে সাবধান করলেন সিঁড়ি থেকে কি থেকে সিঁড়ি থেকে আমি আপনি বাবা হয়েছি তাই না ছেলেকে কোন জিনিস শিক্ষা দেবেন আগে সিরিক করোনা বাবা আল্লাহ হবে না হবে না আপনি না পারলে দুই নাম্বার যে নসর করেছিলেন এরপরেই আল্লাহালা সেটা উল্লেখ করেছেন আমরা সবটা হয়তো বলতে পারবো না সময়ের সংকীর্ণতার কারণে কিন্তু যে কোটা পারি দুই নম্বর নসর করেছিলেন লুকমান আল্লাহাম যেটি তার সন্তানকে আল্লাহ এখানে আল্লাহ সাল আল্লাহ বলেছেন অবশ্যই আমি মানুষকে জোর নির্দেশ দিয়েছি করেছি নির্দেশ দিয়েছি মর্মে যে অবশ্যই তার মাতা পিতা সম্পর্কে তো আমি তার পিতা মাতা সম্পর্কে জোর নির্দেশ দিয়েছি যে হামালা তুহু উম উহু তার মা তার জননী তাকে কষ্টের পর কষ্টে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে মধ্যে ধারণ করেছে কয় মাস মাস আর তাকে দুধ ছাড়াতে লেগেছে দুই বছর এত কষ্ট সহ্য করেছেন মা সেই কষ্টটা আল্লাহ করে বর্ণনা করেছেন তাই আলোচনা তালা আল্লাহর ইবাদের ইবাদতের পরে যার হক বর্ণনা করেছেন সেটা হচ্ছে আল্লাহ ইবাদতুদী ওখানে আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ইবাদত করিও না তারপরে দুই নম্বরে বলেছেন তোমার মা বাবার সাথে মা বাবার সাথে আল্লাহ তালা বলেছেন অবশ্যই যেহেতু মা বাবার অবদান দুনিয়াতে আসার ক্ষেত্রে আমি জোর নির্দেশ প্রত্যেক ছেলে যে পিতামাতার সাথে সদাচরণ করো আমার শুক্রিয় আদায় করো আনিসকুরলি আল্লাহ বলছে না আমার শুকরিয়া আদায় করো আর শুক্রিয়া আদায় হয় আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তার ইবাদত বন্দিগি করলে তার নামির আনুগত্য করলে আল্লাহর শুক্রিয়া আদায় হয় শুধু আপনি খেয়ে দে আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আর বললেন কি আলহামদুলিল্লাহ ওদিকে ফজরের নামাজ নেই পাশের নামাজ নেই দিন শিক্ষার ধার ধারের না নবীর অনুসরণ নেই নবীর সুন্নতের সাথে সম্পর্ক নেই শুধু খেয়ে দেয় বলেন আলহামদুলিল্লাহ আর যদি আপনার জিজ্ঞাসার ভাই কেমন আছেন আল্লাহামদুল্লাহ ভাই আলহামদুল্লাহ আল্লাহ বহুত ভালো রেখেছেন সুক্রিয়া দায় হয়ে গেল ব্যাস আনিস আল্লাহ যেভাবে সুক্রিয়া দায়ী চেয়েছেন সেভাবে সুক্রিয়া দায়ী করতে হবে এক কথায় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে গারুলার ছেড়ে দিতে হবে একমাত্র মনে রেখো আমার দিকে আসতে হবে আল্লাহ বলেছেন আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে কোথায় যাবা তুমি প্রত্যাবর্তন কোথায় আল্লাহর দিকে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খুশিতে হোক আর দুঃখে হোক যেতে হবে আল্লাহর কাছে ভুলি যে না কথা মা বাবা সম্পর্কে এত হকের কথা নবী সাল্লামাম বর্ণনা করেছেন যেগুলি স্বতন্ত্র দুই তিনটা আলোচনা লাগবে আমাদের মহাতারা মুস্তার শেখ মুী হফিজাউল্লাহ মা বাবা সম্পর্কে তার তিনটি আলোচনা রয়েছে কয়টি তিনটি মা বাবার মা বাবার হক সন্তানের প্রতি এবং সন্তানের প্রতি মা বাবার করণীয় এবং মাতা পিতার অবাধ্যতা এই তিনটি আলোচনা রয়েছে তিন তিন ঘন্টার কাছাকাছি মা বাবার আনুগত্য বা তাদের কথা কতক্ষণ মানবেন যত পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের ভিতরে থাকবে তাই না যদি মা বাবা কোন নির্দেশ প্রদান করে সেই নির্দেশ আল্লাহর বিরুদ্ধে মানা যাবে আর এইগুলি কিন্তু প্রতিবেশীর সাথে আপনার মা বাবার সম্পর্ক ভালো না আপনি যেমন জ্ঞানী জ্ঞান অর্জন করেছেন এলেম অর্জন করেছেন আপনার মা বাবা অতটুকু শিক্ষিত না জ্ঞান অর্জন করে নাই স্বাভাবিক তো প্রতিবেশীর সাথে তাদের বৈরী সম্পর্ক একটু দুশ্মনী সম্পর্ক এবার আপনাকে বলবে যে সাবধান ও বাড়ির কোনো ছেলের সাথে কথা বলবি না তাদের সাথে কোনো কোনো দেখা সাক্ষাৎ কোনো কথাবার্তা বলবি না সম্পর্ক ছেদ করতে হবে মানা যাবে মানা যাবে না বরং যতটুকু ইসলাম নির্দেশ দিয়েছে ততটুকু হক প্রতিবেশীকে দিতে হবে না হবে না ওদের একটা গৃহপালিত পশু গরু বকরি মুরগি এগুলি কিন্তু হয় এগুলো আপনার বাড়িতে আসলো দে মেরে দে পা ন্যাংরা করে জবাই করে দে গায়েব করে দে এগুলি হয় না হয় না আর এগুলি নিয়ে পরে এমন দ্বন্দ্ব হয়ে যায় মারামারি গুরুতর অপরাধের কথা উল্লেখ করেছেন মা বাবা যদি প্রচেষ্টা চালায় তোমাকে আমার সাথে সিঁড়ি করার জন্য মা বাবা বোঝে না মাজারের মানত মেনেছে পীরের দরগায় সিন্নি মেনেছে আর আপনাকে বললো বিদেশে গেছেন চলো বাবা টাকা পয়সা কামাই করে আসছি করতে বল প্রয়োগ করে তোমাকে যদি চেষ্টা চালায় যে আল্লাহ সাথে সিরি করতে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই হে মানুষ ফালা তুতি সেই ক্ষেত্রে মা বাবার কথা মানবে না মানবে না এ তো সির্কির কথা বলেছেন অনুরূপ সির্কের পরে চাইতে যত নিচু মানে ছোট পর্যায়ের গুণার রয়েছে অপরাধ রয়েছে প্রতিবেশীর সাথে হোক আর অন্য কারোর সাথে সেই হক জড়িত থাক সেই ক্ষেত্রে যদি মা বাবা অন্যায় আদেশ প্রদান করে তা মানা যাবে না তবে হ্যাঁ আল্লাহ তালা বলেছেন অসহে মা আরো দিন বেঁচে আসো তাদের সাথে উত্তম পন্থায় বসবাস করো মানে সদাচরণ করো তাদেরকে বোঝাও যে না বাবা এটা করা যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদের সাথে রাগ করা যাবে না কেন ন্যায় দিলা কেন এমনি বেকুবি কথাবার্তা বলো করা যাবে এগুলি না অসহে ফিৎ দুনিয়া মা আরো এই মা বাবার ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের আমি নিজের কথা বলি সবার কথাই বলি শুধু আপনাদের সংশোধন দরকার না আগে নিজের সংশোধন দরকার আগে নিজের সংশোধন দরকার তো আমাদের যাদের মধ্যেই এই ঘাটতি রয়েছে যে ইবাদতে কোন সমস্যা নেই আল্লাহর ইবাদত পারফেক্ট মাসাল্লাহ পাঁচ অক্ট নামাজে কোনো ঘাটতি নেই এলএমও আছে হ্যাঁ অন্যান্য হকও আছে অন্যান্য যে মানুষের সাথে হক কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই চলবে না চলবে না আপনি নাজাদ পাবেন অসম্ভব এই জন্য আল্লাহ সবেন আল্লাহ অভিমুখী যারা চলে তাদের অনুসরণ করো এখানে আল্লাহ রাহ মিন কি ধরনের সংসর্গ গ্রহণ করবেন দুনিয়াতে কোন ধরনের মানুষের সাথে চলা করবেন সেই পথ নির্দেশও দিয়েছেন মান আনা যে আমার পথের প্রথিক তার পথের অনুসরণ করো আল্লাহ আল্লাহ সাথে চলো এক কথায় সে সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো আমল নামা দেওয়া হবে না হবে না আমল নামা দেওয়া হবে আর এমন আমল নামা আল্লাহ যেটা সুরাকা হবে মানুষের সেই সময় কি অবস্থা হবে আল্লা তালা সেটা বয়ান করে দিয়েছেন যখন আমল নামা হাতে পাবে সর্বনাশা কিতাব গো যে যা কিছু করেছি ছোট ছোট জিনিসকেও সারা হয় নাই আর বড় জিনিসকে প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করে লিপিবদ্ধ করা হয়েছে এমন কথা আমরা বলে ফেলি অনিচ্ছাকৃত সেগুলিও লেখা হচ্ছে সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে যে কথা বলার সময় হবে কথা বলে দিলেন যে কথার কারণে আপনি বান্দার হক নষ্ট করলেন মানুষকে কষ্ট দিলেন তাহলে এর জন্য কিন্তু আল্লাহর কাছে কঠিন জবাব দিয়ে করতে হবে আল্লাহ রুবাল আলমিনা যখন দিবেন তখন বুঝতে পারবেন তারপরে আদরের সন্তানকে লোক কথা সুন্দর কথা বলতেছেন হে আদরের সন্তান হে আমার কলজার টুকরা এল হাবিমিন্দ যাই করো না কেন তার পরিমাণে এত ছোট যে সরিষার দানার পরিমাণ কিসের পরিমাণ সরিষার দানার পরিমাণ তখন তো অনুপর অনুপরমাণু সেই জমানের আবিষ্কার হয়নি এই জন্য মানুষ যেটা বুঝে এই উপমা আল্লাহ তালা দিয়েছেন সরিষা কিন্তু দানার মধ্যে সবচেয়ে ছোটো দানা তাই না কোন পাথরের ভিতরে একটা সরিষা আছে হ্যাঁ বা এর সাথে ছোট জিনিস আছে এর খবর কে রাখে মানুষ খবর রাখে রাখতে পারবে এই সরষের দানা পরিমাণ ভালো আমল অথবা মন্দ আমল যদি আসা আসমানের কোনো জায়গায় পড়ে থাকে আও অথবা জমিনের কোনো গর্ভে ভূগর্ভে যদি পতিত হয়ে থাকে আল্লাহ রবীন্দন এটিকে উপস্থিত করবেন কি করবেন উপস্থিত করবেন তাহলে সরষের দানা পরিমাণ যদি আপনি ভালো আমল করেন আপনি এটা নিরাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা এর প্রতি আপনাকে দেবেন আর সরষে পরিমাণ এত ছোট গুণাবাপা পিতা সমস্যা নেই চলবে খবর আল খবির তিনি লতিফুন খাবির তিনি অতি সূক্ষ্ম দর্শী সূক্ষ্ম খবর রাখ নেওয়ালা যার কাছে কোন কিছু গোপন নাই ভালো আমল করি আর মন্দ আমল করি মনে করবেন যে আমি এই সুরটা একটা ভালো আমল করলাম এটা কি এমন আমার মিজানের দাঁড়ি ফাল্লা কী বা ই করবে উপকার দেবে না আল্লাপস্থিত করবেন অনুরূপভাবে কোনো পাপকে ছোটো বলে আপনি ওই নাকের ওপরে মাসি পছলে হেট হেট করেন আর ওই ছোটো গোনার সাথে আপনি যদি এরকম আসর আচরণ থাকেন কেমতে দিন ছোটো গোনা করতে করতে সেগুলি পাহার পরিমাণ হয়ে দাঁড়াবে এই জন্য ছেলেকে বলতেছেন যে হে ভালো কাজ অথবা সেটা সরিষার দানা পরিমাণ যেখানেই থাকুক আলার বলেন কিন্তু সেটা কি করবেন উপস্থিত করবেন সাবধান তো এই লোকমান তার ছেলেকে এই বলে নসিয়ত করলেন তিন নাম্বার যে নসিত করলেন তিনি তার ছেলেকে হে আমার বৎস আদরের সন্তান তুমি সালাতকে কায়েম করো সালাদকে কায়ম করো মানে সালাত পর দেখুন সেই কত হাজার হাজার বছর আগে মো্লা সাল্লামের আগের জমান বা পরের জমানা যাই বলেন নাবিস আল্লাহাম থেকে তাও কয়েক হাজার বছর আগে সেই জামান তার ছেলেকে সোলাতের নির্দেশ ঠিক কিনা তাহলে সলাতে সলাতে মনে একটা ইবাদত যে সেই প্রাচীনকাল থেকেই আদম আলা থেকেই এই সলাতের প্রচলন আর সলাতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লা রবুল্লা আলমিন কোনো মতকেই ছাড়া হয়তো সলাতের ওয়াক কম বেশি ছিল ধরন পদ্ধতি হয়তো পরিবর্তন ছিল পরিবর্তিত ছিল কিন্তু সলাদ ছিল নামাজ ছিল আর এই উম্মথের মধ্যে সবচাইতে সুন্দর উত্তম কোয়ালিটির সালাত এবং পাঁচ রক্ত সলা আল্লাহ দিয়েছেন এই সলা আল্লাহ না যে আপনি আপনি সমাজে খুব ভালো মানুষ আপনার কোনো কোনো মানে বেয়ারেকর্ড নাই শুধু নাম আসটাই না বলে না বলে অনেক সময় যদি বলা হয় ভাই আপনার ছেলেকে দেখা যায় না নামাজি তো ছেলেকে নিয়ে আসেন অভ্যাস ভাই ছেলে ধরবে বড় হলে ধরবে কিন্তু আমার ছেলে কিন্তু সমাজে কোনো বেডকেট পাবেন না খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমাদের পরিবারের একেবারে অনুগত সমাজের সবাই তাকে ভালোবাসে শিক্ষকরা ভালোবাসে একেবারে চরিত্রবান সব কিছু ঠিক আছে সুতরাং আমারটা করে না ভালো মানুষ ভালো মানুষ না ভালো মানুষ না মুজরিম মুজরিম মানে কি ক্রাইম ক্রাইম অপরাধী ক্রাইম আর যারা সলাপ পরে না তাদেরকে আল্লাহ মুজরিম বলেননি বলেছেন যে মুজরিমদের নামাজি ছিলাম না ওয়ালাম না ফরজ জাকাতো দিতাম না তো তাদেরকে আল্লাহ বলেছেন মুজরিম অপরাধী আর দুনিয়াতে অপরাধীদেরকে কোথায় রাখে সরকার খোয়ারে রাখে তাই না তো আল্লাহর খোয়ার হচ্ছে কে আমাদের দিন জাহান্নাম আপনি আপনি চলাত না আপনার ছেলে সলাত পরে না সব দিক থেকে ভালো আধুনা আপনি ভালো আপনার ছেলে ভালো কখনোই না হ্যাঁ ভালো কাজের নির্দেশ দাও হেসেলা হে বেটা সমাজের মানুষকে মুমিন মোমিন মুসলিমদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করো রুবিল মা আরুফা আনিল মুনকার আর যত মন্দ কাজ রয়েছে কোরআন হাজিজ বিরোধী গর্ভিত কাজ যত রয়েছে পাপ কাজ রয়েছে তার থেকে মানুষকে নিষেধ করো শুধু ছলাদ বলে তাহলে হবে না শুধু মুসল্লি সে যে আপনি সলাৎ পড়েন কিন্তু ভালো কাজের আদেশও করেন না মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করেন না তাহলে চলবে এটাও থাকতে হবে আপনার পরিবারেই অনেক মুসল্লি রয়েছে নিজে নামাজি আাজি সাবালক সাবালিকা ছেলে একটা নামাজ পড়ে না উনি তুই টিপতে টিপতে মসজিদে যাচ্ছেন কিন্তু ছেলেমেয়ে নামাজ পড়ে না এদেরকে বলেও না বউ বেটি পর্দা করে এদেরকে বলেও না ঘরের মধ্যে নামাজি নিয়ে এসে খাচ্ছে তাচ্ছে আরাম সে জীবনযাপন করতেছে কোনো টেনশন নাই চলবে না নিজে শুধু বাসলে মানে নামাজ পড়লে বা সলাপ পড়লে বাঁচতে পারবে না এই জন্য তার ছেলেকে বলতেছেন ওয়া মুরুবিল মা আরুফা নীল মনকার আর সবচেয়ে মা আরুফ সৎ কাজের আদেশ হচ্ছে তাওহিদের দিকে মানুষকে ডাকা নামাজের দিকে মানুষকে ডাকা এর সাথে ভালো কাজ আর হতে পারে না আল্লাহর সাথে দল রয়েছে রে ভাই মাজারের সামনে আমি নিজে চোখে দেখছি মানুষের কাছে শোনা না এই ঘটনা নিজে আমি আহ হবিগঞ্জে গেছিলাম বেড়াতে কোনো এক সঙ্গে নোয়া নোয়াফারা একটা রেল স্টেশন আছে রেল স্টেশনের লগেই হচ্ছে একটা মাসজিদ ছোট মোটো মাসজিদের সামনে মাসাল্লা নামিল্লা মাসাল্লাহ বলা যায় না তিন তিনটা মাজার কয়টি তিন তিনটা মাজার একসাথে আর তার পূজা হচ্ছে সকাল সন্ধ্যায় আর দাওয়াত তাবলিকের ভাইরা সকাল সন্ধ্যায় তাদের সেই মোকাদ্দ পড়তেছে মানসি ডাকতেছে এই যে সিরিক কবর পূজা মাজার ফুজা এইগুলি যে শিরিক এগুলি করলে মানুষ মুস্টিক হয়ে যায় ইমান হারা হয়ে যায় এগুলি সম্পর্কে টু শব্দটা তারা করে না যদি বলতে বলা হয় ভাই ভাই ফের হবে ফেরত হবে কি হবে ফের সুন্দর করে বলেন আপনারা তো সুন্দর করে বলতে পারেন না বলতে পারেনা আমরা তো সুন্দর করে বলতে পারি না আপনাদের দৃষ্টিতে আপনারা খুব সুন্দর করে বলেন সুন্দর করেই বলেন বাবা হাতে পায়ে ধরেই বলেন যে বাবা এই সির করো না কিন্তু না মন কার তাদের মধ্যে মনকার মানে মন থেকে মানুষকে বাধা দিতে হবে নসিহত করতে হবে বিরত রাখতে হবে এই কাজ তাদের মধ্যে পাবে না শুধু করো করো করো আর করো যে করো সেগুলি রাসুল করেছেন বলে যে করো তা না করি আল্লাহর এই জন্য করি এগুলো হচ্ছে তাদের দলিল আল্লাহ করেন সম্প্রতি একটা ভিডিও আসছে দেওবন্ধ থেকে কোথা থেকে দেওবন্ধ উপহাদেশের সবচেয়ে বড় মাত্রা ছাড়া দেওবন্দীদের দেওবন্ধ যেটা প্রতিষ্ঠাতা কাসিম নানুতির রহমতুল্লাহ তো সেখান থেকে ফটো এসেছে এবং সেটা ভিডিও আকারে যেটার মধ্যে তারা ফটোয়া দিয়েছে বর্তমান যারা ওলামাই দেবন্ধের যারা প্রধান ওলামাইকরাম ফটো আপনি তারা ফটোয়া দিয়েছেন যে বর্তমান তাবলিক জামাতের এরা গোমরা ফটোভ্রস্ট আলহামদুলিল্লাহ এরাই দিয়েছে। এই ভিডিওটা ফেসবুকেও দেখেছি এবং ইউটিউবেও আছে পাইছেন তো নিজেদের ঘর থেকেই ফেটোয়া ফটো আসছে এবার এবার খানতে হও এই বিদাতি কর্মকাণ্ড থেকে মানুষকে যে গোমরা করতেছ এই কর্মকাণ্ডটাকে এখন বিরত হো নিজেদের ঘর থেকে ফটো আসছে এবার কি বলবো আমাদেরকে প্রিয় ভাই বন্ধুগণ সলা পরতে হবে ছেলেকে নির্দেশ দিলেন যে তুমি ছলাদ পড় আর সৎ কাজের আদেশ দাও তাহলে মানুষকে ডাক সলা দিকে ডাকো যত ভালো কাজ আছে সেই দিকে মানুষকে ডাকোয়ান হা নীল মনকার এবং যত প্রকারের পাপ কাজ রয়েছে সবচেয়ে বড় কাজ হচ্ছে সিরক বিদাত সিরক বিদাত তারপরে অন্যান্য গোনা এই পাপ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকতে নির্দেশ দেওয়ার মানুষকে সৎ কাজের আদেশ দান করা এবং আহ মনকার থেকে প্রতিহত করা এর কয়টি স্তর রয়েছে তিনটি মুখে বলা না আগে তো মুখে বলো না যদি আপনার সামর্থ্য থাকে হাত দিয়ে বা দাদা দা নবীসল আসলামের আরেক হাদিস রয়েছে মুসলিম শরীরের হাদিস মা তোমাদের মধ্যে যে ব্যক্তি মনকার দেখে মানর আমিন কুমুন মনকার ফালিউর হুবিয়াদিহি তোমাদের মধ্যে যে ব্যক্তি মনকার দেখে মানে কোরআন হাদিস বিরোধী কাজ কাজকর্ম যত রয়েছে সব মনকার ফালিউাই রুহাই বিয়াদি সে যেন সম্ভব না হয় সেখানে কাজ পরিত্যাগ কর মুখ দিয়ে বলতে হবে তাও যদি বলার সাহস না হয় যে বললে মেরে দেবেলবিহি তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে অন্তর থেকে ঘৃণা এর অর্থ কি ভাই শুধু ঘৃণা করে চলে আসলেন ব্যাস না অন্তর থেকে ঘৃণা করারও একটা ধরন রয়েছে যে আপনি প্ল্যান করবেন যে কিভাবে কাজটা বন্ধ করা যায় এটা অন্তর থেকে হয় কি না যে এটাকে কিভাবে পরিবর্তন করা যায় আমি পারলাম না তো আরেকজন ভালো লুক দিয়ে বলাই এরকম প্ল্যান করতে হবে এটা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণার অর্থ আর এইরকম অন্তর দিয়ে ঘৃণা করার স্তরটা হচ্ছে দুর্বলিমানের কাজ নবী বলেছেন রাজা লিকাফুলিমান এটা হচ্ছে অধিক দুর্বলিমানের কাজ যে আপনি মুখ দিয়েও বলতে পারলেন হাত দিয়েও ফেরাতে পারলেন না মুখ দিয়েও বলতে পারলেন না ঘৃণা করলেন এটা হচ্ছে আর সেটাও যদি আপনার আমার মধ্যে না থাকে। তাহলে তো রক্ষা পাওয়া যাবে না আল্লাহব আসবে শুধু বাইসে বাইসে পাপিদেরকে মারবে তাই না আপনি আমি তো তসমিনিয়া আল্লাহ আল্লাহ করবো তখন লাই লাল্লা কেউ আজান দেব কেউ জিকির শুরু করে দেব বাঁচতে পারবো সব একসাথে হালাক হয়ে যাবে হালাকুজ প্রিয় ভাই বন্ধুগণ তো লুকমান তার ছেলেকে সালাতের নির্দেশ দিচ্ছেন আর অসৎ কাজ থেকে নিশ্চিত করার জন্য বাবা হয়েছি হব ছেলের প্রতি শিক্ষা নিতে হবে ঠিক কিনা আল্লাহ তান লুকমান বলতেছেন ওয়াসবির আলহবাক তারপর বলতেছেন যে সলাৎ কায়েম করো সৎ আদেশ দিতে গেলে আর কাজ থেকে মানুষকে নিষেধ করতে গেলে মানুষ আপনাকে ফুলের মালা দেবে নাকি প্রতিবাদ করবে তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে আপনাকে কষ্ট দেবে গালি গালাজ করবে মার পর্যন্ত দেবে কি দেবে মার পর্যন্ত দেবে তখন বলতেছেন ছেলেকে অস্বির আলা মা যে মুসিবত তোমাকে স্পর্শ করবে তার উপর ধৈর্য ধারণ করো আর সবর বালা এর আগে বলেছি সবর তিন প্রকার কয় প্রকার আসাবর আলা তো আতিল্লা আল্লাহ আনুকথের উপর ধৈর্য ধৈর্য ধারণ করা হ্যাঁ আশ্রাল মা আল্লাহর মানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধারণর আলাব সেক্ষেত্রে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাই বলতেছেন ওয়সিরা আলা মা আসহাক আর এই যে সলাৎকায়ম করা হ্যাঁ সলাৎকায়াম করা সৎ কাজে আদেশ দান করা ওসৎ কাজ থেকে নিষেধ করা মানুষকে এটা খুব সাহসীর কাজ এটা প্রতিজ্ঞা প্রতিজ্ঞবান যারা তাদের কাজ এটা এটা বুকের পাটার শক্ত থাকলে করা যায় বহু সমাজে তো বহু আল্লাহবাদ আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারে বলেন। এর জন্য আজমিল উমর ধীর প্রতিজ্ঞা থাকতে হবে এবং মজবুত ইমান থাকতে হবে তারপরে সর্বশেষ যে নসিহত তিনি করতেছেন ছেলেকে ওয়ালা তুসির নাস। আর অহংকার তুমি মানুষের দিক থেকে মুখ ফির দেহে অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায় না ভাই না কথাবার্তায় চাল প্রকাশ পায় ছেলেকে বলতেছেন ওলা তুস এরকালীন তুমি অহংকার বসত মানুষের মুখ থেকে তোমার গালকে তোমার চেহারাকে ফিরিয়ে নিও না অহংকার জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আইর আখ হল মুসলিম তার কোন মুসলিম বা কিসে তুচ্ছ মনে করে ছোট মনে করে বড় আলেম হয়েছে এলমের অহংকার আছে না কিছু লোকের তাহলে ওই কোনো লাভ হবে কোনো লাভ হবে না এলেম যত এলেম অর্জন করবে আলেম হবে ভালো আলেম হবে তত বিনয়ী হবে মানুষের প্রতি তাই না আমরা যা দেখি আলহামদুলিল্লাহ এটা আমরা আল্লাহর প্রশংসা করি যে আমাদের যারা যারা যে যত বড় আলেম সে মাসা আল্লাহ মনেই হয় না তাদের সাথে মিশলে মনে হয় না যে এত বড় আলেমী দিন তিনি মানুষের সাথে এমন ভাবে মিশেন পক্ষান্তরে হুজুর কেবলদের দিকে আপনি তাকান পীর সাহেবদের দিকে আহে বাবা পীর সাহেব হচ্ছে পীর সাহেব কি আর মুরিদ মানে কালীন নাচ তুমি হে বৎস মানুষকে মানুষের সাথে অহংকার বর্ষা তো মুখ ফিরিয়ে নেবে না আর জমিনে অহংকারের সাথে চলাফেরা করোনা কেননা আল্লাহ রা না অহংকার হচ্ছে আল্লাহর চাদর সুতরাং সেটা নিয়ে তোমরা টানা হাসা করিও না আর কিভাবে চলাফেরা করতে হবে এই শেষ দিচ্ছি বা এটাই শেষ নসি লুকালামের অসিদ মাসিকা আর তুমি চলাফেরার ক্ষেত্রে কেননা শ্রুতিকটুর আওয়াজ বিকট আওয়াজ যা শুনতে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে গাধার আওয়াজ কিসের আওয়াজ গাধা চতুষ্পন্তু যে গাধা রয়েছে এটার ডাক কিন্তু সচরাচর শোনা যায় না কিন্তু যখন সে ডাকে এর সাথে মানে বিস্ত্রী ডাক আর কোনো প্রাণীর নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন এই ডুকুম আল্লাহিসামের ভাষায় যে এমন উঁচু আওয়াজে মানুষের সাথে তর্ক বাহস বা কথাবার্তা বলো না যেটা শুনতে খুবই বিস্তৃ শোনা যায় এটা তো গাধাদের আওয়াজ গাধা যে প্রাণী রয়েছে এরকম আওয়াজ তার আওয়াজ এটা সুতরাং মুমিন মুসলিম কথা বলবে ভদ্রভাবে সুন্দরভাবে সাবলীলভাবে এবং নিচু সরে নিচু আওয়াজে নবী সাল্লা আল্লাহামের সাথে স্বাভাবিক রাম কথা বলতেন বা সাহাবাই গ্রামের সাথে নবিস কথা বলতেন এমন আওয়াজে খুবই একেবারে নিচু আওয়াজে যে একটু দূরে থেকে শোনা যাচ্ছিলো যেত না যে কি বলা হচ্ছে সুতরাং কথা বলার ক্ষেত্রে আমাদের দেশে আমরা এমন দেশের মানুষ আমরা কথা বলার ক্ষেত্রে এমনভাবে কথা বলি মনে যে ঝগড়া হচ্ছে মারামারি লেগেই গেছে আর আরবদেরকে দেখবেন আরবদেরকে দেখবেন এই দেশে দুইজন ইমামের সাথে কথা বলতেছে এমনভাবে কথা বলতেছে এইখান থেকে শোনা দাঁড়া দেখেন না একটা অভ্যাসের ব্যাপার ভাই অভ্যাস করলেই হয়ে যায় আসলে আমরা চিললাইতে চিলাইতে অভ্যাস তো আমরা তো মিছিল মিটিং করার জাতি আন্দোলনের সময় বড় বড় আওয়াজে সুর তুলি তাই না তাকবিরে তার দেই মার হাওয়া দেই তারপর আন্দোলন জ্বালাও পড়াও আন্দোলন বড় বড় আওয়াজ করে অভ্যাস ছোট ছোটো কথা বলতে পারি না কিন্তু লুকমাল্লাম বলতেছেন ওয়াকিফি মাসি সৌতিক হে বৎস চলাফেরার ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করো আর তুমি নিচু সুরে কথা বলো নিচু আওয়াজে কথা বলো তোমার কণ্ঠস্বরকে নিচু করো এন খার আল আসোল হামির আর আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে আনকার বলা হয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ সেটা হচ্ছে গাধার আওয়াজ তো গাধার মতো চিল্লা চিল্লি এটা কোনো মোমিনের জন্য শোভা পায় না এই ছিল লোকমাল ইসলামের ছেলের প্রতি তার মূল্যবান নসিহত বা উপদেশ উপদেশবাণী যেগুলি আল্লাহ রব্বুল্লা আলমী সৌরা লোকমানে আমাদের জন্য এবং কেমন পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলিমের জন্য স্মারকলিপি হিসেবে এখানে উল্লেখ করেছেন আল্লাহ সোবাহন তালা আমরা যারা দায়িত্বশীল হয়েছি পরিবারের গার্জেন হয়েছি বাবা হয়েছি ছেলেমেয়ের জনক হয়েছি আল্লাহ সব তালা আমাদেরকে ছেলেদের দায়িত্বের ক্ষেত্রে লোকমান আল্লাহলামের মতো ভূমিকা পালন করা তো অভিজ্ঞান করুন আল্লাহিন এবং তিনি যেই নসিহতগুলি ছেলেকে করেছিলেন ওইরকম নসিয়ত জানা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে করতে পারি এবং ছেলে মেয়েদেরকে যেন আমাদের চক্ষু শীতলকারী আল্লাহ তালিয়া বানিয়ে দেন আল্লাহ আমিন ওসাল আসলাম আল্লাহ নামীন মহম্মদি ওসমী আজমাইন আসসালামাইকুম ওরম